মহম আজমাইন আকমদীন فقال صلى الله عليه وسلم امهلوا حتى تدخلوا ليلن يعني عشاء لكي تمتشط الشائسه وتستحد حد المغيبه متفق عليه وفي روايه البخاري اذا طالا احدكم الغيبه فلا يترك اهله ليلن الله اكبر समस्त प्रशंसा প্রত্যেকের সার্বিক কল্যাণ কামনা করেন যিনি আর যেসব আদেশ নিষেধে মানব জাতির কল্যাণ রয়েছে সেই আদেশ আলাহফাকাব্দুল্লাহ আলম বান্দার উদ্দেশ্য প্রতি। যিনি ইসলামের দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলির খেয়াল রেখেছেন धारावाहिक आलोचना चले आज दीर्घ समय परस्पर सदव्यवहार सम्पर् गत सप्ताह आलोचना शुरू होशरत नारी पुरुष स्त्री स्वीर সদ্ব্যবহার বা সদ আচরণ সম্পর্কে সদ্ব্যবহার হয়ে থাকে আর কোন আচরণে অসদ্ ব্যবহার বা খারাপ আচরণ হয়ে থাকে সম্পর্কে হাদিস নম্বর আটশো একাশি থেকে আজকে শুরু করব জাভেদী আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন কন্যা মানবী সাল্লি সফি গাজুয়া আমরা নবী কারিমী সাল্লা ইসলামের সাথে কোন এক যুদ্ধে ছিলাম গাজুয়াত এমন জেহাদকে বলা হয় যেহাদে যে যুদ্ধে সাল্লা স্বয়ং অংশ নিতেন নিজে উপস্থিত থাকতেন একে গজা বলা হয় আর এমন যুদ্ধ যেই যুদ্ধে নবী করিম সাল্লা সাহাবাই কেরামদেরকে পাঠিয়েছেন তাদের কোন একজনকে দায়িত্বশীল করেছেন আমির বানিয়েছেন আর সরুল্লাহাম হয়তো জাননি এই রকমের জেহাদকে সারিয়া বলা হয় অভিযান। এই জন্য মোতার যুদ্ধকে সিরাতের তিতাবাদীতে আরবিতে সারিয়ায় মোতা বলা হয় যদিও মোতার যুদ্ধের মুজাহিদিনদের সংখ্যা বেশি হওয়ার কারণে কেউ কেউ সংখ্যা বেশি হলে গাজুয়াও বলেছেন কিন্তু সেটা মূলত সারিয়া তার এই ভাষাগত পার্থক্য রয়েছে নবিসাল্লা সাল্লাম উপস্থিত থাকলে সেটাকে বলা হয় জেহাদ হিসাব গাজুয়া আমরা কোন একটি যুদ্ধে রসুর উল্লাহামের সাথে ছিলাম কাফেদের জেহাদ ছিল ফলাম্মা কাদা তারপরে সেখান থেকে আমরা কাজ সেরে মদিনার উদ্দেশ্যে রানা হইলাম যখন মদিনার কাছি আসলাম জাহাবানা নাদ আমরা নিজ নিজ বাড়িতে প্রবেশ করার ইচ্ছা পোষণ করলাম যে এখন আতেরি বাড়িতে ঢুকিয়ে পড়ি বাড়িতে বসেছি পরিবার ছেড়ে গেছি সবার পরিবারের দিকে একটা চাহিদা থাকে পরিবারের স্বামীর দিকে একটা চাহিদা থাকে ঢুকে পড়ি ফাঁকা সাল্লা সাল্লা সাল্লাম বললেন যে না চট করে বাড়িতে ঢুকা চলবে না আমহিলু তোমরা তোমাদের স্ত্রীদেরকে অবসর দাও অবকাশ দাও সময় দাও সুযোগ দাও হাত তা হয়তো বিকেলবেলা পৌঁছেছিলেন মাগরেবের আগে এই সময়গুলিতে পৌঁছেছিলেন তোমরা প্রবেশ করবে রাতের বেলা এখন নাই হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়বে না বরং একটু সময় দাও তারা প্রস্তুতি নিক তোমাদের পরিবাররা তারপরে বাড়িতে প্রবেশ করবে লাইলান রাত রাত তো লম্বা সময় তাই না মাগরেব থেকে শুরু করে ফজর পর্যন্ত রাতের কোন অংশে এই জন্য সেটা হচ্ছে মাগরীব থেকে এসা স্ত্রীদের সময় দাও তারা প্রস্তুতি নিক তারা একটু সেজে যাক তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক হ্যাঁ তারা কি অবস্থায় থাকে তাদের কাছে খবরটা পৌঁছে যাক তারপরে বাড়িতে প্রবেশ করবে কেন উদ্দেশ্য কি দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করবেন হঠাৎ করে বাড়িতে গিয়ে ঢুকবেন না খবর এইরকম ভাবে ঢোকা ঠিক নাই কয়েকটি হাদিসের মর্মে রয়েছেন আল্লাহ আলাইসালাম নিষেধ করেছেন সাহাবাহিক কেন উদ্দেশ্য কি দুটো কথা এখানে উল্লেখ করা হয়েছে বুহারি মুসলিমের হাদিসে লেকাই তামেতা स्वम कर सर विधान स्वामी बाड़ीत नहीं तुलिर प्रयोजन सजग कर ही प्रयोजन सूत्रा अप्रस्तुत हो रही समय तिरणी कर सूझ दुस्तुन मान चिरता कमता मान चिर चूल आचड़ानो और साए मान्षि चुल विशिष्ट व्यक्ति शब्द टीक सही मुस्लिम हादीसे वर्णित हो हादी से बला जरा हराम खाए हराम पान कर हराम पोशाक व्यवहार कर हरामार्जन करोआ कबुलिप्त चुल विशिष्ट छ मान निजे शरि अत जत्न नहीं चुल्न नहीं कारण बसि बेसि निजेके सुंदर सजाले अहंकारना चुलगुलिप्त अहंकार नहीं अहंकार मुक्त अहंकार मुक्त हवा कबुल अहंकारी नई ইয়ার মধ্যে আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করছে আর আকাশের আল্লাহর দিকে হাত উঠিয়ে করলে দোয়া কবুল হয় আল্লাহ আল্লাপা খালি হাত ফিরিয়ে দিতে পান আমার পালন কর্তা হে রব হে প্রতিপালক রব তুমি ছাড়া আমার প্রতিপালন হতে পারেন না তুমি ছাড়া আমার জীবন জীবনযাপন হইতে পারেন না চলতে পারি না আমি এই বলে দরখাস্ত করছে এটাও দোয়া কবুল হওয়ার লক্ষণ তো এখানে কি রয়েছে আস আসা শব্দটি রয়েছে লোকটি কি ছিল আশ আস ওখান থেকে সিন আইন সা এর অর্থ হয় বিক্ষিপ্ত চুল হওয়া তাহলে এক কথায় হাদিসে বলা হয়েছে যে যেই স্ত্রী প্রস্তুত নেই স্বামী বাড়িতে নেই প্রস্তুত নেই যাতে করে প্রস্তুতির সুযোগ পায় একটু স্বামীর জন্য সেজে যাওয়ার সুযোগ পায় ও তাস্তাহে ডাল মগিবাত অথবা মগাইয়ে বাতো দুটোই পড়া যায় দুই রকম ভাবেই পড়া হয়েছে অর্থ একই আগাবা ইনফাইল তার মানে হচ্ছে এমন স্ত্রী যেই স্ত্রীর স্বামী অনুপস্থিত রয়েছে থেকে মানে গায়ব মানে অনুপুস্থিত গায়ব অমুক ব্যক্তি আছে বলছেন না গায়ব আর গায়েব হাজির আর ওর বিপরীত হচ্ছে গায়েব তো মগিবা যার স্বামী গায়ব রয়েছে বাড়িতে নেই ও হচ্ছে মগিবা মানে স্বামী কে অনুপস্থিত পাচ্ছে বাড়িতে উপস্থিত নেই থেকে মগাই এমন স্ত্রী যার স্বামী বাড়িতে উপস্থিত নেই সে যেন আরেকটি একটি কাজ করতে সেটা হচ্ছে যে সে যেন খুর ব্লেড ব্যবহার করে নিতে পারে অর্থাৎ पशम रही दूर कर स्वमी अरुचि ना स्वमीर अरुचि ना अपना तो जाना पशम पुरुष नारी जैसे बगल रही नीचे अंश रही तो परिष्कार स्वामी ढुकार आगे ये उद्देश्य এই বলেছেন নবী করিম সাল আলী সাল্লাম তো পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাথে বড় দয়ালু আর বড়ই করুণাশীল আর আল্লাহাকল হাফেজ রাহমিন আল্লাহাক সর্বোত্তম হেফাজত করি আপনাদের সম্পর্কের আল্লাহাক হেফাজত করতে চান সম্পর্ক হেফাজতকারী বাবু পারে ঘৃণা জন্মে যেতে পারে আর একবার যদি মনে ঘৃণা চলে আসে অরুচি চলে আসে তো আবার ভক্তি জন্মিবে না তা মানুষের স্বভাব একবার যদি কারো একটা ভক্তি মানে তিক্ততা চলে আসে তো আর তারপরে আর মিষ্টি লাগে না যতই ভালো কিছু করুক না কেন বলুক না কেন হয় না হয় না দুর্গন্ধ নিয়ে আপনার পাশে কেউ যদি একবার নামাজ পড়ে খুব দুর্গন্ধর তার দাঁতে মুখে গন্ধ পেয়েছেন ওর পাশে তারপরে যতই পরিষ্কার হয়ে দাঁড়াক না কেন আপনার একটা কি লেগেই থাকবে অরুচি থাকবে না না ওর পাশে দাঁড়ানো যাবে একদিন নামাজ পড়েছে খুব কষ্ট পড়েছে হবে না হবে না হ্যাঁ তো আপনার স্ত্রীর ক্ষেত্রে তো সেটা হইতে পারে হয়তো সারা জীবন খুব আপ করছে পরিষ্কার যেতে পারে এই অবস্থা তালাক বিচ্ছিন্ন পর্যন্ত পৌঁছাতে পারে সাল্লাই এই নির্দেশ দিয়েছেন তাহলে হঠাৎ করে বাড়িতে ঢোকা যারা বিবাহিত মানুষ যারা বিবাহিত মানুষ বিবাহিত নানা অসুবিধা নেই মা বাপা আছে চলে গেলেন সমস্যা যারা বিবাহিত মানুষ যাদের বাড়িতে স্ত্রী আছে অথবা স্ত্রী আপনার বাড়িতে শ্বশুর বাড়িতে আছে যাচ্ছেন রাতে হোক বিশেষ করে রাতের বিষয়টি আরো কিন্তু সিরিয়াস রাতের বিষয় ক্ষেত্রে আরো খেয়াল রাখতে হবে দিনে দিনে হঠাৎ করে ঢুকবেন না রাতে তো অবশ্যই ঢুকবেন না কোনো ক্ষেত্রে নবিকারি সালসা নিষেধ করেছেন এছাড়াও আল্লাহ না হ্যাঁ কোন মহতা পর্দা হঠাৎ করে বাড়িতে ঢুকেছেন যে দেবরের সাথে অত দুলা শ্বশুর বাড়ি গেছে না দেখছেন যে আপনার ভাইরার সাথে গল্প করছে কি অবস্থাটা হবে তালা এখন তো পারে না পারে না পরিষ্কার করে স্ত্রী সম্পর্কে সন্দেহ মুক্ত থাকে হয়তো একটা কথা বলতে তখনই এসে পৌঁছেছে কোন একজন লোক একটা কথা বলেছে আপনি ঢুকে এই দৃশ্য দেখে মনে হলো যে কতক্ষণ ধরে যে স্ত্রী হ্যাঁ তার ভগ্নীপতি সাথে অথবা দোল্লা সাথে গল্প করছিল অথবা আমার ভাইয়ের সাথে চলাফেরা করছে আর এইরকম যদি সন্দেহ জন্মে যায় তো ভালোটাও খারাপ লাগবে মনে হচ্ছে না এখানে কোন ব্যাপার আছে এইখানেও কোন ব্যবসার সবার আছে তাই না কাকে পাঠিয়ে ফোন করছে সন্দেহ জন্মে যাবে যার ফলে সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন আমার স্ত্রী সম্পর্কে কারোর সাথে কথা বলছে আর কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে আওয়াজটা একটু মহিলা মহিলা অনেক সময় পুরুষ লোক নাকি সুরে কথা বলে কিছু পুরুষ লোক আছে তো আওয়াজটা আজকাল মোবাইলে শোনা যায় একটু কাছে থেকে মনে হয় যে মহিলা কথা বলছে কি মহিলা কথা হয় না হয় না এরকম সন্দেহ থেকে যথাসাধ্য মুক্ত থাকার চেষ্টা যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্কে বা স্ত্রী স্বামী সম্পর্কে দলিল প্রমাণ না থাকবে আপনার যে বিষয়ে সন্দেহ হচ্ছে সেই বিষয়ে সন্দেহ মানুষকে অনেক পাপ পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহাকে জন্যই সোয়া হুজরাতে বলেছেন যে এই জিতানিবুক ইর মিন আসান অনেক রকমের সন্দেহ থেকে বেঁচে থাকো তোমরা এন না বাদ कारण किसमी गणा पापेह कर सही बखड़ी भाषा रही विषय तुम्हारे क्यों जख दीर्घिन स्त्री थे अनुपस्थित अनुपस्थित দীর্ঘদিন এমন নয় যে সকালবেলা গেছেন বিকেলে নয় প্রতিদিন আসছেন অথবা একদিনে থাকছেন তারপরে যাচ্ছেন এক একদিন হইলে আপনার সামনে কালকে সেজে আবার একদিন পরে চব্বিশ ঘন্টা পরে বা ঘন্টা পরে যাচ্ছেন ও জানছে যে গিয়েছে দুদিন একদিন যেন চলে আসবে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর সেজে থাকি ঠিক না কখন চলে আসবে কিন্তু যখন এইরকম দুই মাস চার মাস ছয় মাস বছর বা তার বেশি সময়ের জন্য চলে স্ত্রী যদি দিনদার হয় জন্য যার জন্য সাজা আল্লাহ বলে সেই জন্য সাজবো আর কার জন্য মেকআপ কার জন্য করবো তো অপরিস্কার থাকতে পারে অপ্রস্তুত থাকতে পারে না বিশ্বাস বলছেন এই জন্য এদি আতাল আহাদ কমল গাইবা তা তোমাদের কোন পুরুষ ব্যক্তি যদি দীর্ঘ সময় দীর্ঘ দিন বাড়ি থেকে স্ত্রীর কাছ থেকে অনফস্থিত থাকে ফালা এত আহ্লাহ তাহলে রাতে যেন তার পরিবারের কাছে প্রবেশ না করে তারা এত মানে শাব্দিক অর্থ হচ্ছে নক করা শাব্দ অর্থ হচ্ছে খটখটানো দরজায় যে খটখটানো এটা হচ্ছে তরুকুল বাপ যেটাকে এটা নক করা বলা হচ্ছে রাতে যেন নেজের পরিবার এর কাছে না প্রবেশ করে এটা হচ্ছে ভাগন তাহলে এই দুটি হাদিস প্রমাণ করে রাতের কথা বলছে এই হাদিসে রয়েছে রাত্রে দিনের নেই আর আগের হাতে তারা বিকেলবেলা পৌঁছেছিল কিছুক্ষণ আরো সময় দাও তারপরে রাত্রে ঢুকুন পরস্পর দুটো রয়েছে কি বিরোধ রয়েছে দ্বিতীয় হাদিস বোহারের হাদিসে রয়েছে রাত্রে তোমরা প্রবেশ করবে না রাত্রে তোমরা প্রবেশ করবে না আর আগের হাদিসে ছিল যে সন্ধ্যাবেলা পৌঁছেছো তোমরা এখন তাড়াতাড়ি করে প্রবেশ করবে না এ সব সময় প্রবেশ করি তার মানে রাত্রে প্রবেশ করতে পারবে কিন্তু একটু বিলম্ব করে আজকালকার যুগে এই যে আদেশ আছে আছে। সেটার ক্ষেত্রে কি বলা যেতে পারে আজকাল আপনারা দেশে যাচ্ছেন আপনার স্ত্রী জানতে পারেনা ছেলেমেয়েরা জানতে পারেনা বাপ মা সবাই জানতে পারছে। যে কখন আসছেন কত ঘন্টা আছেন কত মিনিটে তাও বলে দিতে পারবেন কোনখানে আছেন রাস্তা থেকে তাও বলছেন এখন এই জায়গায় আছে বলছেন না লোকেশনে তো সুতরাং এই নিষেধাজ্ঞা তখন থাকবে না যখন জানতে পারছি যে হ্যাঁ এখন এয়ারপোর্টে নেমে গেছে এই চলে আসবে কিছুক্ষণের মধ্যে প্রস্তুতি নিয়ে আসে অমুক দিনে আসবে অমুক তারিখে সকালে আসবে বিকেলে আসবে জানা আছে অথবা রাত্রে কবি রাত তিনটার সময় আসবে রাত বারোটা আসবে কোনো অসুবিধা নেই জানিয়ে দিলে কিন্তু নবীকার জামা নানাটাকে আপনাকে এখন সামনে রাখতে হবে যে সেই সময় বাইরে থেকে স্বামী আসছে খবর দেওয়ার কোন উপায় নেই কার কথা কেন বলবেন আমরা যখন এই পঁচিশ বছর আগে মোদিন ইউনিভার্সিটি লিখাপড়া করেছি দেশে গেছে আমাদের কাছে তেমন খবর দর কোন ওই ডিস্ট্রিক্ট টাউন ছাড়া ল্যান্ড টেলিফোন ছিল না মোবাইল তো ছিলই না জানাই আছে এগুলি তাই না তাহলে আমাদের যোগাযোগ কিসের ছিল চিঠি পত্রের যোগাযোগ অমুক দিনে আসবো অনেক সময় কি জানি আসতে পারবে কি পারবে না। তারপরে নিজের থেকে পারবো না কোথাও আবার ফিরে আসতে পারে ওই রকম পরিস্থিতি যে আপনি অগ্রিম খবর পৌঁছাতে পারছেন না তাহলে রাত্রে প্রবেশ করবেন না হঠাৎ বিশেষ করে দিনে হলেও দিনে প্রবেশ করার আগে জানিয়ে দেবেন জাতি করে তারা জেনে নিতে পারি কিছুক্ষণ সময় পেয়ে যায় তারপরে প্রবেশ করবেন রাত্রে প্রবেশ করবেন না যদি অজানা অবস্থায় থাকে কিন্তু যদি আগে থেকে জানা থাকে তাহলে রাত্রেও প্রবেশ করা যায় এটি হচ্ছে তোমরা সন্ধ্যাবেলা ঢুকিয়েও না একটু সময় দাও আর এসার সময় ঢুকিও ঠিক আর হাদিস বলা হোক যদি বাইরে থেকে আসো তাহলে রাত্রে ঢুকিও না তো রাত্রে ঢুকিয়েও না যদি তাদের কাছে কোন খবর না থাকে আসার তাহলে হঠাৎ করে রাত্রে ঢুকিয়ে না আর যদি খবর থাকে যে হ্যাঁ আসবে কিন্তু একটু রাত হয়ে যাবে তাহলে রাত্রেও ঢোকা জায়েজ রয়েছে সন্ধ্যাবেলা পৌঁছেছেন হ্যাঁ মোদিনাই চলে এসছে বা মসজিদে নবীতে পৌঁছে গেছে কাছে চলে এসছে এখন বাড়িতে আসবে কিন্তু আসছে এক ঘন্টার মধ্যে হয়তো মাগের পৌঁছে যাচ্ছে মোদিনায় বাড়িতে এর সাথে পৌঁছবে তাহলে খবর পৌঁছে গেছে বাড়িতে কোন অসুবিধা নেই এ হচ্ছে দুই হাদিসের সমন্বয় তাই ভাস্যকার বলছেন যে এতে নবী করিম সাল্লাম কেমন স্ত্রীর সাথে স্বামী কি নিয়মে দেখা সাক্ষাৎ করবে আর কোন অবস্থায় দেখা সাক্ষাৎ করবে অবস্থায় দেখা সাক্ষাৎ করবে এবং তারপরে বলছেন যে এই হুকুমটি ফরজ হুকুম নয় উত্তম মুস্তাহাব হুকুম আল আফজাল রাজলে পুরুষের জন্য স্বামীর জন্য উত্তম হচ্ছে যেই ব্যক্তি অনুপস্থিত রয়েছে আহ্লাহ আলহিম নিজের পরিবারকে জানিয়ে দেবে বলছেন আপনারা অমুক সময় অথবা দিনের অমুক সময় আর ভাষ্যকার বলছেন যেহেতু মক্কুল মক্কর আমার এই নতুন এই ভাষ্য লিখা বলছে আলহামদুলিল্লাহ এখন যোগাযোগ ব্যবস্থা সুন্দর হয়ে গেছে সুতরাং আপনি জানিয়ে দিতে যদি পারেন তাহলে বাড়িতে ঢোকা কোন অসুবিধা নেই তবে বাড়িতে ঢোকার ক্ষেত্রে উত্তম হচ্ছে যে মসজিদে প্রথম যাবেন সেখানে গিয়ে দুই এক নামাজ পড়বেন গ্রামবাসী আত্মীয় স্বজনদের সাথে সালাম দা করবেন দেখা সাক্ষাৎ করবেন তারপরে বাড়িতে ঢুকবেন এটাও একটি উত্তম তরিকা দুই হাদিসের সমন্বয় সম্পর্কে হাফজিব রহমতুল্লাহ আল এ ফুল বাড়িতে বলগোল বল তার একটি কিতাব হচ্ছে শহীব খারীর ভাষ্য বারোখণ্ডে রয়েছে তিনি বলছ আমরা লেমান বলছেন রাতে প্রবেশের যে নির্দেশ দিয়েছেন যে সন্ধ্যায় তোমরা এখন যেও না হঠাৎ করে একটু সময় দাও তারপরে এসার সময় বাড়িতে ঢুকিও। এটা ওইসব লোকদের জন্য যারা তাদের পরিবারকে জানিয়ে দিয়েছে আগেই সুতরাং পরিবার প্রস্তুতিও নিয়ে নিয়েছে তাদের জন্য রাতে ঢুকতে কোনো অসুবিধা নেই না পার্থ দিক থেকে ক্ষতি রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারটা তো আছে আর একটা দিক রয়েছে যেটা উল্লেখ করা অত্যন্ত সেটা হচ্ছে যে রাতের অন্ধকারে হঠাৎ করে যদি যান আপনাকে তো ডাকাতো ভাবতে পারে চোরও তো ভাবতে পারে হ্যাঁ ছোট্ট ঘটনা আর এরকম বহু ঘটনা মুসলিম সমাজে ঘটছে এতে থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে গিয়েছে ওর ছেলে তখন হাতে অস্ত্র নেওয়া প্রস্তুতি আছে গেটের কাছে যে কি দরজায় যেন আওয়াজ করছে যদি ঢুকে দিব বলেন এই অবস্থায় যদি আঘাতটা করে দিত দ্বিখণ্ড করে দিত তাই না কি অবস্থাটা হইতো হ্যাঁ মহিলাও তো করতে পারে যে আমার অপর পুরুষ রাতের অন্ধকার আসছে ঠিক এইটা একটা গুরুত্বপূর্ণ দিক করেছে এই জন্যই বিশেষ করে রাত সম্পর্কে বিজ্ঞানী সালো বলেছেন যে দীর্ঘদিন পরে না জানি রাতে খবরদার দিনে প্রবেশ করলে তাও দেখতে পাচ্ছে যে আমার স্বামী আছে ছেলেরা দেখছে আমার বাপ আছে কিন্তু রাতে ঢুকলে অন্ধকারে কি করে বুঝবে চোটাক ভাবসুল আরামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে ইসলামিক নীতিমালা আবু সাইদ রা বলেছেন খারাপ ব্যক্তি কে রয়েছে। এমন পুরুষ এমন স্বামী আর রজল এমন স্বামী ইউফল যে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করে मिलित है सहबाश कर स्वामी स्त्री सम्पर्क गोपनियों कथा गुली प्रचार कर दे बहले अथवा बान्धवी महले स्वामी बन्धु महले आलोचना स्त्री और स्त्री बान्धवी देर स्वामी सहबकाल सम्पर्क हम बीजपात सम्पर्क हक द्रुत हम समय अथवाई दिखे सात यह क्षेत्र विभिन्न दिक रही जरा जौवन पदार्पण कर सकते बुझे विषय क्यक्त आलोचना कर स्वामी स्त्री जा এটা মোটেই যায় হারাম কাজ এটা হারাম কাজ এবং ওই ব্যক্তি ক্যাম্পের দিনে আল্লাহর নজরে সবচাইতে নিকৃষ্ট হবে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই পুরুষ অথবা ওই নারী যে স্বামীর শারীরিক অবস্থার কথা অথবা আর তার চাহিদার অবস্থার কথা বর্ণনা করে বান্ধবীদের মাঝে অথবা বন্ধের মাঝে অথবা সাথে কারো না কেন আর এই এটা কাজ স্বামী স্ত্রীর মাঝে যা কিছু ঘটে থাকে অনেক কিছু ঘটতে পারে এক কথায় বৈধ হতে হবে হ্যাঁ যদি অবৈধ হয় হারাম হয় গত সপ্তাহে বেশ কিছু জিনিস উল্লেখ করা হয়েছে যেগুলি হারাম লানুৎ করা হয়েছে ওই রকম যদি পদাচরণ কারো স্বামী করে আর তাকে যদি ঠেকাতে না পারে তাহলে অবশ্যই অভিযোগ করা যাইজ রয়েছে শুধু জায়জ না অভিযোগ করা তখন নিজেকে গোনা থেকে বাঁচানোর জন্য আর ওই জালেম স্বামীকে গোনা থেকে বাঁচানোর জন্য বা তার জল থেকে নিজে রক্ষা করার জন্য তখন অভিযোগ করবে আল্লাহাক ষষ্ঠ পাড়ার প্রথম আয় বলে লাহিবুল্লাহারা বিসুয়ে মিন আল কৌলে ইন জল আল্লাহাক রবহ মিন পছন্দ করেন না আল জাহারা বিসু খারাপ কথা প্রকাশ করেন খারাপ কথা প্রকাশ করার কি করেন না পছন্দ করেন ভালোবাসেন না নিজের মাকে গিয়ে বাপকে বলতে পারে ভাইকে বলতে পারে অথবা শ্বশুর বলতে পারে যে তোমার ছেলে এরকম জুলচার তোমার জামা এরকম জুল অত্যাচার করছে তোমায় কাজ করতে মাসিক অবস্থায় সে আসতে চায় অথবা ইত্যাদি পায়ুপথে আসতে চায় অবশ্যই বলবে হ্যাঁ তার ইস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম উপদেশ দেবে যদি সংশোধন হয়ে যায় ঠিক আছে আর যদি দেখা যায় যে না সংশোধন হতে চায় না সে আল্লাহ পরকালকে ভয় করে না তাহলে অবশ্যই তার কাছ থেকে বিচ্ছিন্নতা অবশ্যই তার কাছ থেকে তালাক নিতে হবে রকম বৎচরিত্রের মানুষের সাথে সংসার করা কোন মুসলিম নারী জন্য জায়গ নাই ভালো করবেন কিন্তু এছাড়া স্বামী স্ত্রীর বনে যেসব বৈধ কথা কাজ কথার মাধ্যমে হয়ে থাকে অনেকে আছে সাথে আমার স্ত্রী আমার চাইতে বেশি আমার স্ত্রী আমার চাইতে বেশি এগিয়ে আসে এই ধরনের কথা বলা যায় এইরকমই বলবে যে আমার স্ত্রী এতবার আসতে অসুবিধা নেই বা মহিলা বলছে যে আমার স্বামী এতবার তার দিনে রাতে চাহিদা প্রয়োজন হয় ইত্যাদি হয় এসব বলা যায়জ না এসব আলোচনা করাই যায় না এগুলি হচ্ছে গোপনীয় বিষয় এই ক্ষেত্রে অনেকেই অন্যায় কাজ করে থাকেন হয় ইসলামের জ্ঞান না থাকার কারণে অথবা আল্লাহর ভয় না থাকার কারণে তো ইসলামের জ্ঞান আছে কিন্তু বেপরোয়া বা জ্ঞানের ধার ধারে না শিকারও ধার ধারে না আল্লাহাক যেন আমাদের সকলের পাপ থেকে অন্যায় থেকে হেফাজত করেন তো স্বামী স্ত্রীর মাঝে যেসব গোপন কথা কাজ আচরণ হয়ে থাকে এগুলি বা সহবাসের পূর্বে সহবাসের অবস্থায় সহবাসের পরে এই সমস্ত কিছু একেবারে লুকায়িত থাকবে গোপনাথে কোন ব্যক্তির কাছে প্রকাশ করা যায় অথবা শরীরের কিছু বিবরণ ধরে আমার স্ত্রীর বডি এই রকম আমার স্ত্রীর বিভিন্ন অঙ্গের কথা এই রকম অথবা স্বামীর স্বামীর অঙ্গের কথা স্বামীর গুপ্ত অঙ্গের কথা রকম এগুলিও বলা যায় এগুলি নয়। এই ধরনের জিনিসগুলি একবারে কঠিনভাবে গোপনে রাখতে হবে কারণ কেউ চাই না যদি সত্যি একজন মুসলিম হয় তাহলে চাইবে না যে এগুলি বাইরের লোক কেউ চানুক দুইজনের একজন যদি খারাপ চরিত্র হয় তো ও হয়তো এগুলো আলোচনা করছে আরেকজনকে খারাপ লাগছে আর দুইজন্য যদি বধ চরিত্র হয় তাহলে তো অসুবিধা নেই প্রমাণিত হয় যে তাহলে স্বামী স্ত্রীর মাঝে যেসব গোপন কথা কাজ হয়ে থাকে সেগুলি প্রকাশ করা মাহারাম ভাস্কর হাদিস স্বামী স্ত্রীর মিলনের সময় আগে পরে যে যা কিছু হয়ে থাকে এই ধরনের গোপন কথাগুলি প্রকাশ করা যে হারাম এই কথা প্রমাণ করে এ হাদিস আর ওই ব্যক্তি আল্লা নিকট বলে নিকৃষ্ট আর এই বিষয়গুলি আমানতের বিষয় যেমন আমানত রক্ষা করা ফরজ তেমনি টাকা পয়সার আমানত কথার আমানত রয়েছে বহু আমানত রয়েছে এটি হয়ে একটি গুরুত্বপূর্ণ আমানত যে আমানতের হেফাজত করা সুরক্ষা করা ফরজ এই রকমই আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন আজকাল चिकित्सार उन्नति हो चिकित्सक मसला मुस्लिम जरा डा चिकित्सक लेक और पुरुष मसला गुरी जाना जरूरी अनेक पेशेंट आज शारीरिक कि गोपनिय विषय रही है जेगली पचंद करें डाके डाक्टर जन कख जय हम व्यक्ति जाने समस्या आराम बना मसला के मसलार ऊपर क्या करते हमारे शरियत क्या क्षेत्र में स्पष्ट दलिल नहीं तरह यह रहा डाक्टर कई मसलाटी स्वामी स्त्री माजे गोपन किसान लज्जा स्थान सामने पोस अंग गल कपड़े ढाका रहेत रोग आमुकुष्ठ रोग اگلیب اللہ کنو ڈاکٹر جنو جائز نہیں جو دی اللہ کے بہائی کوریر پورو کار شمپر کے چندہ شلوائی اے مسئلہ جن رکھا ضروری امدر چکی تو سب بہائی بندرد وان حکیم ابن معویہ تنابیہ قال قلتو یا رسول اللہ ما حق کو زوج اہدن علیہی قال توت اموہا اذا اکلت و تکسوہا اذا اکتسیت ولا تضری بالوجہ ولا تقبہ আমি বললাম আমাদের কোন ব্যক্তির স্ত্রীর তার উপর মানে স্বামীর ওপর কি অধিকার রয়েছে তাহলে ইহা দিছে স্ত্রীর হক বা স্ত্রীর অধিকার উল্লেখ করা হয়েছে কিছু স্ত্রীর স্বামীর ওপর কি কি অধিকার এ যখন তুমি খাবে তখন তুমি তোমার স্ত্রী খাওয়াবে এবং যেমন খাবে এখানে শুধু যখনই নয় যেমন খাবে তেমনটা খাওয়াবে এটা মনে রাখবেন কোয়ালিটি তো পার্থক্য না হয় হ্যাঁ আর সময়ের ক্ষেত্রে পার্থক্য না হয় পরিমানের খেতে পার্থ হয় আপনি তো পেট পুরে মন ঘরে খাবেন আর তার জন্য গরিবদের বাড়িতে অনেক সময় হয় খেতে আর কি না স্ত্রী ছেলেমেয়ের খোঁজ খবর স্ত্রী স্ত্রীর খোঁজ খবর রাখে না এটা ওই যাই জন্য খোঁজ খবর রাখতে হবে যে আমার যখন সংসারে অভাব তো আমার খাওয়া দাওয়ার পরে আমার স্ত্রী খেতে পাবে কিনা খোঁজ খবর রাখতে হবে এটা তার হক যখন তুমি খাবে তুমি দিনে তিনবার খাবে আর ও দিনে দুইবার খাবে আমাদের দেশে যেগুলি বড় সংসার আছে সেগুলিতে কয়েক রকমের খাবার হয় জানেন না জানেন না আমি যখন শিক্ষকতার কাজে ছিলাম তখন কিছুদিন শিক্ষকতা করেছি আমার মাত্রাস লজিং সিস্টেম ছিল তো আমার শিক্ষকদের লজিং বড় বড় পয়সাওয়ালাদের বাড়ি তারপরে বড় বড় গ্রামের যারা গিরস্থা জমিওয়ালা মানুষ সাহেব এই ধরনের লোকদের বাড়ি একজন মহাজন সাহেবের বাড়ি লজিং ছিল ছাত্র নিয়ে আসতো এর জন্য গল্প শোনাই না কিন্তু আমার দেশে মহাজনদের বাড়ি হয় নামই ছিল মহাজন অমুক মহাজন তার তো তার বাড়িতে তিন রকমের খাবার হয় প্রত্যেক টাইমে কটা কত খাবার হয় তিন ক্যাটাগরির খাবার হয় তিন রকম এক রকমের খাবার বাড়ির চাকর ওদের জন্য এই বউগুলো আছে পরের মেয়েগুলো এগুলোর জন্য হ্যাঁ এদের জন্য সব খাবার টাবার তৈরি হয় আর বাচ্চাদের জন্য ছেলেরা আছে যে ছেলেদের ছেলেরা আছে ওদের জন্য তৈরি হয় আর ওই যে যার ছেলেরা আছে মহাজনের ছেলেরা ওরা কখনো ওপরটাতে ভাগবা কখনো মাঝেটাতে হবে ওরা মাঝে মাঝে এইরকম পড়ে আর যেটা একেবারে ফার্স্ট ক্যাটাগরির খাবার সেটা বুড়াবুড়ি মহাজন আর মহাজনির জন্য হয় তাহলে মৌলানা সাহেবের খাবার কোথেকে হবে কোন ক্যাটাগরির হবে এটা হচ্ছে প্রশ্ন তাই না মাঝে মাঝে নিয়ে আসতো যেহেতু অধিকাংশ সময় নিয়ে আসতো মাঝে মাঝে ওই জনমজুরের খাবার চলে আসতো মাঝে মাঝে এরকম হইতো একদিন আমার এক ছাত্র ছিল সে বলল যে মৌলানা সাহেব আমাদের অঞ্চল তো মৌলানা সাহেব মৌলানা সাহেব আজকে খাবার আমি তো সব খাই না নিজের বাড়িতেও খাই না অপর খাই না তো যে খাবারটা পাঠিয়েছে তো আমি এটা খেয়ে বৃহস্পতিবার ছিল বাড়ি চলে গেলাম ছুটি শুক্রবার ছুটি চলে গেলাম তো বলছে যখন খাবার রেখেই দিলেন খেলেন না তখন এটাকে ফিরে দিয়ে আসবো বলো সেটা ফির দি টি ফিরে যেমন আর ওই চাকর নাক্ষাত হয়ে গেলে আবার মাদ্রসাহ কমিটির ভাবলে একজন ম্যানেজিং কমিটির মেম্বার সাহেব বাড়িতে আসেন না কেন একবার করে মাঝে মাঝে আসবেন চলে যায় মাঝে মাঝে একটু সালামদা সাক্ষাতের জন্য চলে যায় যখন চলে যায়, সকালেও গরম ভাত মাছ নয় হয় গোস্ত দুপুরে গরম ভাত রাত্রিও গরম ভাত যখন যাই গরম ভাত চলে যায় ওটা কার খাবার মহাজন আর মহাজনের খাবার জি তো এইটা কি আপনার জন্য যায় আপনার জন্য একরকমের খাবার আপনার স্ত্রীর আর এক রকমের খাবার জায়েজ আপনার চাকর ন করে আলাদা আর এক রকমের খাবার না মোটেই জায়েজ নয় একই রকমের খাবার অংশ নিতে হবে জি সকলের খাবার যেই বাড়ি মালিক আপনি আপনার বাড়িতে যতগুলি সদস্য রয়েছে এমনকি চাকর চাকরানি হোক না কেন তাদেরও খাবার হবে রকম আপনার খাবার হবে এটাই হইতে হবে নবী কার স্ত্রী সম্পর্কে বলছেন তুই তো এমহা তোমার স্ত্রীকে কে খাওয়াবে এজা আকালতা যখন তুমি খাবে তুমিও যদি অনাহারে থাকো তোমার স্ত্রী অনাহারে থাকো কোন দোষের কথা নাই নাই কি করব চেষ্টা করছি তাকেও ধৈর্য ধরতে হবে এই ক্ষেত্রে স্ত্রীকে ধৈর্য ধারণ করা উচিত আর যখন তুমি কাপড় পরিধান করবে মানে কাপড় কিনবে ঈদ ঈদের সময় তোমার নতুন কাপড় মাঝে মধ্যে তোমার নতুন জামা কাপড় তৈরি করছো বা কিনে নিয়ে আসছো তো তোমার স্ত্রীর জন্য কাপড় কিনবে তুমি তাকে কাপড় না পরাবে মানে কাপড় দেবে যখন তুমি কাপড় কেনবে ও তদার ওয়াজহা আর তাদের মুখমন্ডলে মারিও না চেহারায় মারিও না তাহলে মারা যায় কিন্তু মুখমন্ডলে মারা নাই। মুখমন্ডলের ওপর প্রয়াস করতে হবে না একটা অঙ্গ বলে মুখ শুধু অঙ্গমন্ডলটি হচ্ছে নাজুক অঙ্গের লেগে গেলে হঠাৎ করে পারে তারপরে দাগ থেকে যেতে পারে সারা জীবনের জন্য ওই রকমই যেগুলি নাজুক অঙ্গ রয়েছে মাথা যাহা দিশে তো আছে চেহারায় মারিয়ানো আমি মাথায় মারলাম চলবে মাথায় মারলে তো তাও তাড়াতাড়ি মরে যাবে না ব্রেনে আগা হলে বলবে না মারাও মারা নাই না গলাতে যাবে না ঠিক কিনা অংশ মারা যাবে না ঠিক কিনা গুপ্তাঙ্গে মারা যাবে আপনার কেউ মারুক হ্যাঁ তাতে আপনার জিন্দগি শেষ হয়ে যাবে হ্যাঁ বিয়ে করার নাম ভুলে যেতে হবে ইস্তিরে রাখার নামই ভুলে যেত ঠিক কিনা ফেটে যাবে ফুটে যাবে দেখা যাচ্ছে রক্ত জমে গেছে এইরকম মারা যায় না হারাম এগুলো মারা এই মারা হারাম একবারে সীমিত ভাবে শরীয়তে স্ত্রীর হালকা মার আর এমন অঙ্গগুলিতে যেগুলিতে মারলে একটু হয়তো ভয় পাবে ব্যথা পাবে কিন্তু তাতে ফুটে যাবে না ফেটে যাবে না রক্ত জমে যাবে না তাতে ক্ষয়ক্ষতি হয়ে যাবে না ইত্যাদি দাগ হয়ে যাবে না চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে এইরকম আমাদের দেশে দেখা গেছে স্বামী ফাটিয়ে ফুটিয়েছে নিজে হাসপাতালে নিয়ে যাচ্ছে হাসপাতালে নিয়ে যাচ্ছে মরক্ষ সব নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা চেহারায় মারবে না অর্থাৎ যেগুলো নাজুকঙ্গিতে তোমরা মারধর করবে না কোরআনে করিম আল্লাহকে অনুমতি দিয়েছেন কত সপ্তাহে বলেছিলাম কিন্তু কোন পর্যায়ে গিয়ে মারবেন বলেছিলাম না প্রথম খানি নাই আর তারপরে এটাও বলেছিলাম হ্যাঁ যে যারা স্ত্রীকে কে মারে তারা ভালো মানুষ না আদব শিখায় তো ভালো মানুষ না তারা নবী কে বলছেন ওলাই তারা ভালো মানুষ না এটা খারাপ মানুষের চরিত্র কেমন যে আপনার স্ত্রীকে ঠিক করা মারা লাগে আপনি আদর দিয়ে আপনি করে তাকে দিকে আকৃষ্ট করে কেন করতে না বাঁকা হাটটাকে তাহলে আপনার মধ্যে অযোগ্যতা রয়েছে এদিক থেকে আপনি ভালো মানুষ না জিম সাল্লাম মা দাঁড়াবাসী আহাদিস কোনো কিছু কে মারেননি শুধু মানুষ মারা না। আর স্ত্রী মারান্না আর চাকর চাকরানি হ্যাঁ জেহাদিস আর সেখানে হাতে মাত্র একটা লোক হত্যা হয়েছে রসুল সাল্লাম কোন মানুষকে মারতে যাননি হ্যাঁ নির্দেশ দিয়েছেন মারার কখন যখন আল্লাহ নষ্ট করা হয়েছে নিজের জন্য কখনো প্রতিশোধনেননি মারেনি কোন কিছু কে মারেননি কোন পশুপাকে মারেননি কিন্তু কখন তিনি মারার হুকুম দিয়েছেন যখন দণ্ডবিধান কায়েম করা ফরজ হয়ে গেছে জেনার প্রমাণ হয়ে গেছে রজমের হুকুম দিয়েছেন বেতরাঘাত হ্যাঁ করার হুকুম দিয়েছেন हक नष्ट क्यो आल्ला हक पही दंडविधान जो दंडविधान ना कायम कर आल्ला हक के नष्ट करलो बरबद कर ललो सूत क्या आसामी है से शासक जार फल सुरहाल्लाम दंड विधान कायम करक्तिर क्षेत्र क्योंकि प्रतिशोध पर्तन न কি বলছেন আর নোংরা ভাষায় কথা নোংরা ভাষা যেমন গাল বন্ধ করা এমনিও গাল না মা গালি দিলেন না কিন্তু আপনি স্ত্রী কে দিচ্ছেন অন্য কিছু বলে হ্যাঁ তো যাইজ নাকি নোংরা ভাষা মানে গালমন্দ করা তো গাল দেওয়া ভালো কাজ না সে বাবুল মুসলিম কে যে কোনো মুসলিম কে গালমন্দ করা কি কাজ যে মুসলিম কে গাল দেয় যে কোন সম্পর্ক নেই তার সাথে আপনার স্বামী সম্পর্ক তার সাথে কোন রিলেশন নেই কিন্তু শুধু ইমান রিলেশন মুসলিম কে গাল দেওয়া এমনকি কাফের কে গাল যায় কাফের দেব গাল দেওয়া যায় আল্লাহ করে বলেছেন বলেন নাই আল্লাহ বললেন উপাস যারা অন্য ডাকে তাদেরকে মুশ্রেকোনা মুশ্রেকদের দেব দেবী কে গালমন্দ করিও না তাহলে যখন মুশ্রেক মুশ্রেকদের দেব গাল দেওয়া যাবে না কারণ অজ্ঞতা বছর তার কি করবে যিনি এলাহুল হক সত্য মাহবদ তাকে গাল দিবে তারা তো বুঝ বুঝবে না তোমরা বাতিল গাল তাদের বাতিল মাহবুদ কে গাল দিচ্ছ তারা আল্লাহ কে গাল দিবে তারা সাহবাই কেন কে গাল দিবে বলে তো কাববে নোংরা ভাষাই কথা বলিও না নোংরা ভাষাই কথা বলা যখন তখন বাড়ি থেকে বের করে দেবো এই করবো সেই করবো আর গাল বন্ধ করা যাইজ নয় আর যদি শাব্দিক অর্থ হ্যাঁ নবী যে হাদিস মুসলিমের জন্য করোনিমের সাথে তিন দিন বেশি কথা বন্ধ করা জেনে শুনে দেখা সুযোগ সুবিধা হচ্ছে তারপরে কথা বন্ধ করে তিন দিনের বেশি কি তিন দিনের বেশি কোন মুসলিমের সাথে কোন মানুষের সাথে দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে তারপরে কথা বলবো না ওর সাথে তিন দিনের বেশি জায়জ নেয় তা তিন দিনের মধ্যে জায়জ করা হয়েছে এই জন্য যে একটু ঠান্ডা পড়ে যায় ওরও ঠান্ডা পড়ুক আপনি আপনি আগে সালামটা দিয়ে দেন ওর আব্দ সালাম ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে আগে সালামটা দিয়ে দেয় মনোমালিন্য হওয়ার পরে তাহলে আপনার স্ত্রী যে আপনার বাড়িতে কত আপনার কাজে আসছে कत बड़ो ना। नाम चार्ता कर ले बर्थात कथा बंद रखिओ बाड़ी विछाना पृथक राखिओ हाँ बाड़ी थे, थे जोजरकम कर था, কি রহস্য বাড়ির বাইরে গেলে কি ক্ষতি হ্যাঁ দূরত্ব সৃষ্টি হবে বেশি দুজনের মেজাজ গরম হবে একে অপরকে দেখতে নাবে আরও মেজাজ গরম হবে ঠিক না আর যার কাছে বেশি পাওয়ার তার তো মেজাজ আরো বেশি টেম্পারেচার তার আরো বেশি বাড়বে তাই না স্ত্রীকে অনেকেই স্ত্রী চরিত্র একটু খারাপ দেখছে বা কিছু দেখেছে হয়তো বাপ মায়ের সাথে খারাপ আচরণ করেছে বাড়িতে তাড়িয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেয় এটা ভালো জিনিস নয় সংব ঠিক আছে অনেক একমত হয়েছে তার মধ্যে একটা স্ত্রী ভুল বুঝতে পেরে হ্যাঁ ভুলের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ পাবে আপনি কোন সময় আপনার মনটা ঠান্ডা হয়েছে ওই সময়টা সে চেষ্টা করবে আপনাকে স্টাডি করার যে এই সময়টা আমার আমার স্ত্রী আমার একটু ঠান্ডার দিকে আছে অথবা এই সময়টাই এইভাবে যদি আমার স্বামীর সাথে আচরণটা করি তাহলে তাকে আমি খুশি করে দিতে পারবো তাকে হাসিয়ে দিতে পারব তার রাগটাকে আমি একবারে মিটিয়ে দিতে পারব সুযোগ হলো পাবে না পাবে না কিন্তু যদি বাবার বাড়ি বাড়ি দেন তাহলে সুযোগ পাবে সুযোগ পাবেন না আর একটা ক্ষতির দিক রয়েছে সেটা হচ্ছে কাছাকাছি থাকলে আপনারও স্ত্রীর প্রয়োজন আছে চোখের আড়ে চলে গেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর স্ত্রী ছাড়া থেকে অভ্যাস নয় আর স্ত্রী চোখের সামনে নাই হ্যাঁ তো আরো মেজাজ গরম হবে না হবে না পেশার বাড়তেই থাকবে এতে হবে কি সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে সম্পর্ক খারাপ হয়ে ফিল বাইতিম কথা বন্ধ করবে বাড়িতে থেকেই বাড়ির বাইরে চলে যাবে না রাহু আহমদ ইমাম আহম্মদ বর্ণনা করেছেন আবু দাবাদ বর্ণনা করেছেন বর্ণনা করেছেন বর্ণনা করেছেন ওয়াল্লা খাল বুখারি তার কিছু অংশ এমাম বুখারী রহমত আলাই বর্ণনা করেছেন ও আল্লাহ হাদিস হিসাবে মানে হাদিসের প্রথম অংশ सहबीजन सहािम उल्लेख करी महदेश शुरू कर प्रथम अंश छाड़ा मानस छहबान अल हाकिम इमानल हाकिम तदीस टीके सही कथाई हदीस हदीस बस कि स्त्री अथा हकर कथा उल्लेख कर स्वम स्त्री खरज खर्चा बहन करोस्त सन्नाथ फरज अपने स्त्री जो भलो अंक टाइम इनकम कर चरि कर फरज खरच दीते हैं फरज जत ही ट मालिक हक ना क्या जत जमी जैगार मालिक बाबरवाड़ी अनेक कि তার খরচ তাকে চালাতে হবে আগ্রহের সাথে থাক আমাদের আছে সেটা আলাদা বিষয় কিন্তু অধিকারের দিক থেকে আপনার উপর ফরজ যে তাকে আপনি বাসস্থান দেবেন থাকার জায়গা দেবেন বিয়ে করেছেন থাকার জায়গা দেওয়া বাসা দেওয়া আপনার ফরজ এইরকমই পোশাক পরিচ্ছদ হ্যাঁ দেওয়া ফরজ আপনার উপর এইরকমই তার কষ্ট দূর করা তার যদি কোনো কষ্ট হয় তো কষ্ট দূর করা ফরজ ঠিক অসুস্থ হওয়া কষ্ট না সংসার আর অসুস্থ হয়ে গেলে তার বাবার বাড়ি পাঠিয়ে দিলো যা চিকিৎসা করে মরে যাচ্ছে স্ত্রী মরে গেল চিকিৎসা দিল না এক ভাইয়ের ঘটনা এখানে আছে ওই মেয়েটি যে মারা গেছে তার ভাই আছে আমরা টাকা দিচ্ছে তুমি শুধু নিয়ে যাও ডাক্তার কাছে আকৃষ্ট করবে যদি দেখে যে এইরকম অবস্থা মুসলিমদের যারা স্ত্রীকে অসহায় ছেড়ে দেয় স্ত্রীর ভাবটা আদায় করেন না এদেরটা স্ত্রী কৃষি খারাপ যদি স্ত্রীকে মারতে হয় তাহলে আদব দেওয়ার উদ্দেশ্যে মারবে আজাব দেওয়ার উদ্দেশ্য নয় আমি দুটো শব্দ সবসময় ব্যবহার করি কি উদ্দেশ্যে মারবে আদব দেওয়ার উদ্দেশ্য মারবে আজাব দেওয়ার উদ্দেশ্য মারবেন আজাব দেওয়া মানে শাস্তি দেওয়া আর আদব দেওয়া মানে তাকে ঠিক করা ঠিক করার একটু সতর্ক করা এরকম ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে মারতে গিয়ে এরকমই ছাত্র ছাত্রীদেরকে মারতে গিয়ে অনেক আমাদের দেশের মৌলী সাহেবরা হাফেজেরা রয়েছে কারীরা রয়েছে এরা যে এত মার মারে অপরের ছেলেকে নিজে ছেলেকে মারেনা নিজের ছেলেগুলি মানুষ একটা হয় না অধিকাংশ হয়েদের। কিন্তু তাদের ক্ষেত্রে কোন ধর নেই মারে অপরের ছেলেকে গরু ছাগলের মতো পিটায়। চিৎকার করে করে ব্যাতের পর ব্যাথ ভাঙে জাহেজ এই মারা তো ইসলামে জাহেজ নয় শিক্ষকের জন্য এরকম মারা জাহেজ নাই এইরকমই স্বামীর জন্য জাহেজ না এরকমই যে কোনো ব্যক্তির জন্য আদৌ দেওয়ার মারা এইগুলি মার নেই এইরকমই স্ত্রীর হক হচ্ছে যে স্ত্রীর সাথে ভালো আচরণ করবে হাসি মুখে কথা বলবে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবে এক শ্রেণীর মানুষ আছে তারা মনে করে যে যত আমি ভারত নিয়ে থাকব মিজাজ নিয়ে থাকব তত বেশি আমাকে শ্রদ্ধা করবে এবং আমাকে ভয় করবো আমার স্ত্রী এটা ভুল এটা ভুল তারিখে আমি যত মেজাজ নিয়ে থাকব তত আমার ছেলেরা ভালো হবে একটা যুগে এরকম ছিল একটা যুগে এরকম বাপদেরকে দেখেছি ছেলেরা অতিথি এসছে বাড়িতে মেহমান এসছে বটক ঘরে বসে আছে ছেলেরা যাচ্ছে ছোট ছোট ছেলেরা যাবে একটু যে কি বলে আব্বা কি বলছে মেহমানরা কি বলছে শোনার জন্য তো কি করতে জানেন আমাদের এগুলো দেখা ভাই কি করতে এসছি একটা ধমকে এমন পালা পাইল বাড়ি থেকে বাইরে পালিয়ে গিয়ে খারাপ হয়ে গেল রাস্তাঘাটে ঘোরাফে না হয় অপর বাড়ি চলে গেছে আর না হলে বাপ দেখলে কোথায় যে লুক হয় যতক্ষণ বাপ নাই ততক্ষণ এদিকে করে বাড়িতে আর বাপ কে দেখলে এই দিক ওই দিক দিয়ে পালায় এদের ছেলেরা কখনো মানুষ হতে পারে না এগুলো ভুল তরি স্ত্রীর ক্ষেত্রে যদি কখনো নয় গালমন্দ করে নয় এবং তাদেরকে কিছু সময় দেওয়া কথা বলা সময় দিবে না যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে যারা ব্যবসায়িক লোক এত ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকে समय अचल मोटे हकादयी कर स्त्री स्त्री हक आदय सारा दिन तबीयत हार बे सारा विश्व बेड़े, बेड़े आरोप देश गी हाँ परिसंखान बोलते कारण हाँ स्वामी स्त्री कथा चाहिए মোবাইল ইন্টারনেট টিপাটিপি করছে ফেসবুক যা কিছু আছে ব্যবহার করছে কথা বলছে এদিকে মনোযোগী নাই মনটা খারাপ টমক দিল ঝগড়া হয়ে গেল তালাক হয়ে গেল এরকম হচ্ছে খুব হচ্ছে এটা এর বিপরীতটা স্বামীর সাথে একটু কথা বলতে চাই তার কাছ থেকে একটু আদর্শ পেতে চায় তার সাথে একটু মানে যেটাকে বলা হয় খোলা আমেলা কথা বলতে চাই না তার সময় নেই এসে আমার মোবাইল নিয়ে ব্যস্ত আবার ইন্টারনেটে ব্যস্ত আবার কারো কানে ধরে যাচ্ছে এই করতে করতে ঘুমিয়ে গেল কি সময় দিল স্ত্রী কে কোন সময় দিল না যার ফলে স্ত্রীও মানসিক শান্তি পায় না তারপরে মানসিক শান্তি না পেলে বিভিন্ন রোগ সৃষ্টি হয় শরীর শারীরিক রোগ পয়দা হয় মানসিক রোগ পয়দা হয় একজন মানুষ সারা দিন সকাল ছয়টায় সাতটায় ডিউটি যায় রাত্রে দশটা এগারোটায় আসে যেকোনো জায়গায় হোক না কেন সত্য ঘটনা স্ত্রী পাগল হয়ে গেছে স্ত্রী পাগল হয়েছে কি করে থাকবে কি করে বাঁচবে সময় দিতে হবে ওর মধ্যে আমি এতটা আমার স্ত্রীকে সময় দেবো এতটা ছেলে মেয়েকে সময় দেবো এতটা আমার অফিসে সময় দেবো হ্যাঁ অফিসের কাছে তারপরে আপনাকে এখন এই অতিরিক্ত জাতকের বেশি বেশি বোনাস পান বেশি বেশি আর কিছু হয় আর ওভার টাইম হয় আর এ হয় সে হয় আরো কিছু কাস্টমার ধরতে পারি। সব জাহেজ নাই दुनिया करते जाते हैं जदि हालत फरज अजेब्रुटी कर दी तो अपन जीवन बैलेंस नहीं बैलेंस लेस मानूस अल्लाह फकरब बन कर दान कर स्त्री के धमक दें अथवा कसन कर लोकजन सामने कर লোকজনের সামনে শ্বশুর সামনে বিজ্ঞুত করে দিলেন আপনি আপনার বাপ মায়ের সামনে অথবা তার বাপ মায়ের সামনে তার বোনের সামনে তার ভাইয়ের সামনে তার ভাই বাড়িতে এসছে ভাইয়ের সামনে একবারে গাল দিয়ে ঠিক করে অথবা গাল দেওয়া যে কোনো সময় যায় নয় যেটুকু যাইজ সেইটুকু ধমক টমক এই করেছো সেই করেছো এটাও যায়জ নয় এটাও ঠিক নয় এতে সম্পর্কের অবনতি ঘট মানুষের সামনে নাই ঠিক আরো বলেছেন কথা বলে না তিন দিন থেকে কথা বন্ধ আছে এদের সব ঠিক নয় কারণ এতে কি হবে মানহানি হবে আপনি মনে করছেন আমি খুব বাহাদুরি দেখাচ্ছি কিন্তু আপনার স্ত্রী খুব অশান্তি ফিল করছে হ্যাঁ যে আমাকে আমার শাশুড়ি কি বলবে শ্বশুর কি বলবে আমার সাথে আমার সঙ্গে কথা বলে না বা আমার যারা আছে আশেপাশে আছে আরো বগুলো আছে এর কি বলবে সবার কাছে লাঞ্ছিত যেন লাঞ্ছিত সেই পরিবারে সুতরাং এই ধরনের আচরণ যাতে না হয় যারা বিবাহ করেছেন তারাও এই আদবগুলি বিশেষ করে খেয়াল্লা খান যারা বিবাহ করেনি তারা প্রস্তুত থাকেন যাতে করে ইসলামিক জীবন করতে পারেন আল্লাহ পাক তৌফিক দান করেন আরে হাদিস মুসলিম জাবে আব্দুল্লাহ রহমা থেকে বর্ণিত তারা বাপ ছেলে উভয়ে সাহাবি এবং আব্দুল্লাহ রাজি আল্লাহ জাভের পিতা ওহ যুদ্ধে শহীদ হয়েছিলেন এই জাবেরের কয়েকজন বোন ছিল যার ফলে জাভের বি করেছিলেন একটা একটু বৈশিকা মেয়েকে আর তারপরে তালাক প্রাপ্ত বা বিধবা মেয়েকে সৈয়বাকে নবী বলেন তুমি কুমারী কেন বিয়ে করেন্লামকে তিনি আসবো তো নিজেরই যত্ন ঠিক ভাবে করতে জানবে না তো আবার আমার বোনদের কি যত্ন করবে এই একটু একটি বয়সী বিয়ে করেছি তো বৃহৎ স্বার্থে এইরকম করা ভালো এটি হচ্ছে জাবে রাজিয়া আল্লাহ উত্তম চরিত্র তিনি বলছেন কানাতিল তাকুল मे सह स्थान ठीक क्षेत्र ठीक आगे जो आद पथे नुपथे तो हराम सामने जो पथ आल्लाक शेत्र आसल पेल सामना सामने धारणाई रकम सहबाशे गर्भधारण करा बक्र दृष्टि विशिष्ट টারা না সহজ ভাষা বুঝেন টেরা টেরা চোখে টান হয় এদিকে টান থাকবে না এদিকে টান থাকবে কান আহ আহ এক কথা আমার উদ্দেশ্য আপনারা আঞ্চলিক ভাষায় অনুবাদ করেন সেলেটি ভাষা চিটাঙ্গি ভাষা আপনার বারমার ভাষা যে এই ভাষায় তর্জমা করবেন করেন আহ মানে হচ্ছে বাকা চোখ বাকা হয়ে যায় আহওয়াল ওই ব্যক্তি ফানাজ আল্লাহ তখন আল্লাহ আয়াত নাজাল করলেন যে এটা ভুল কথা ধারণা ভুল নিশা হারসুল্লাকুম তোমাদের শস্য ক্ষেত্রে আপনার ইচ্ছা কারো বলার আছে না কারো বলার নেই হারসাকুম আন্না সেতুম সুতরাং তোমরা তোমাদের খেতে আগমন করো আন্না সেতুম যেখান দিয়েই চাও যেই দিক থেকে চাও আন্না সেতুম মানে যেমন ভাবে চাও আইনা না সেতু মানে যেখানে যেখানে মানে তাহলে ক্ষেত্র আলাদা ক্ষেত্র আলাদা হলে চলবে না ক্ষেত্র মাত্র একটি দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই একটি হচ্ছে শস্যক্ষেত দ্বিতীয় কোন শস্য ক্ষেত না স্ত্রীর ক্ষেত্রে বুঝছেন না বুঝছেন না কথা বুঝছেন না কারণ বিষয়গুলি বুঝা জরুরি तो आन्ना सेतुम मान कईफा सेतुम जेमन भाव चाओ बस दिए चाओ सु चाओ पेन दिखाई सामने शस्य खेत ठीक थे शस्येत ठीक कईफा सेतुम अर्थ आईना स्थान परिवर्तन हो जाए जेखने चाओ आ, ना एकाधिक जगह आल्ला तैर करें नहीं निजे जन चाहिदा पूरण कर आल्ला फरबर एक शुद् क्षेत्र तैरी करबी भाषा कबुल মোত্তা ফাখুন আলিহি বুখারি মুসলিমের হাদিস আল্লাহ মুসলিম আর বাক্যগুলি গুলি সহিমের এই হাদিস থেকে বোঝা যায় যে সহবাসের ব্যাপারে সহবাসের যে নিয়ম নীতির ক্ষেত্রে তারা বিনা কোন দলিল প্রমাণে বিষয়টাকে একবারে সংকীর্ণ করে গেছিল যে এইভাবেই শুধু আসতে হবে স্ত্রীর কাছে অন্য কোনোভাবে যাওয়াই যাবে না আর ইহুদিরা মোদিনায় বসবাস করত। ভাষ্য করা বলছেন যে ইহুদিরা মদিনে বসবাস করত। আর ইয়াহুদীদের পাশাপাশি দুটো আর বংশ যারা মুশরেক ছিল এবং জাহিলিয়া নবী করিমিসের প্রতি ইমান নিয়ে পরে আনসারিতে পরিণত হইল আনসারগোত্র জি আওস এবং খাজরাজ এরা মনে করত যে আমাদের কাছে তো কোনো ধর্মীয় গ্রন্থ নেই আর এই সুতরাং তাদের কাছে ওরা মেনে নিত ওদের কথাকে কি করতো মেনে নিত সাহাবিক দুটো যদি সম্প্রদায়ের কোথাও বসবাস করে আল্লাহর জমিনে তো যারা একটু সিনিয়র তাদের কাছে যারা জুনিয়র তারা নথি স্বীকার করে ঠিক না দুনিয়ার ক্ষেত্রে যান্ত্রিক সভ্যতায় আজকে পশ্চিমা দেশগুলি উন্নতি করেছে যার ফলে মুসলিম মানসিক গোলামিতে মনে করছে যে ইংরেজি শিখলেই এই হয় যেতে পারবো হ্যাঁ তারপর আমার ছেলেকে বাংলা বলে না না না না বাংলা বলালে আর বাংলাদেশে থাকলে উন্নতি করা যাবে না যেতে হবে কানাডা ন্যাশনাল না হয় আমেরিকা ন্যাশনাল হবে না হয় ওই রকম দেশে বসবাস করতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো আমি কেন আল্লা জানে ইহুদি হবে না খ্রিস্টান হবে না মোরতাদ হবে ইসলাম তাদের মধ্যে থাকবে কি থাকবে না মেয়ে কে রক্ষা করতে পারবো কি না আল্লাহ ভালো জানে বটনা এরকম ঘটছে মুসলিম মেয়ে খ্রিস্টান বাপ যদি কমপ্লেন করে বাবু চড়তে দেব না উঠতে দেব না সাথে সাথে পুলিশে টেলিফোন করলে সাথে সাথে পুলিশ এসে হাজির পুলিশ এসে হাজির বাপ দুজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল তোমরা স্বাধীনতায় কেন বাধা সৃষ্টি করলে। জেল মহিলা তারা স্বামী স্ত্রী আমেরিকা গিয়েছে এই ভাষা দিয়ে সে শুরু করেছে তার হেডলাইনটা যে আমেরিকা আকালা ইভনি আমার সন্তানকে আমেরিকা খেয়ে ফেললো আর তারপরে ঘটনা লম্বা ঘটনা বর্ণনা করেছে আর একটা মেয়ের সাথে এই রকম অবস্থা দেখলো বাড়িতে একেবারে ব্যবসারের অবস্থা ঘরে নিয়ে এসে তখন বাপ একটু ধমক দিয়েছিল অথবা মেরেছিল মা আগারাই করেছিল সাথে সাথে পুলিশ টেলিফোন করে দিল স্বামী দুজনকে ধরে নিয়ে চলে গেলো আরো ছেলেগুলকে নিয়ে চলে গেলো নিয়ে গিয়ে অনেক কাকুতি মিনতি মা করছে যে একবার বলে যে এটা আমার আব্বা আমি আমার কেস উঠিয়ে নিচ্ছি অসুবিধা নেই বলছেন না আমি বলবো না জেলে ঢুকিয়ে দিল বাপ মা ওদের সুতরাং এতে দেখাশোনার যোগ্যতা মুসলিম বাপ রাখে না মুসলিম মা রাখে না ইহুদির ঘরে হ্যাঁ লালিত পালিত হোক থাকুক তো এই জন্য হেডলাইন্ডে আমরিকে আমার ছেলেকে খেয়ে ফেলেছে ইহুদির ঘরে চলে গেছে আল্লাহ ফাকরুল্লাহ আমাদের হেফাজত করেন আগের দিনের হেফাজত করুন তারপরে দুনিয়ার কথা চিন্তা করুন একটু নথি স্বীকার করত এরা তাদের কথাবার্তা বিশ্বাস করত আর আরুদিদের এই ধারণাই ছিল যে সহবাস যদি পেছন দিক থেকে সামনে করা হয় তাহলে তাতে টেরা ছেলে পয়দা হবে আল্লাহ ফাকরাবুল আলম এর খণ্ডন করলেন এবং সাহাবাইকে আল্লাহ অনুমতি দিলেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের খেত সুতরাং जेको नियम तुम्हारा सहबास करते हादी मृत्यु प्रमाण घोषणा वशकिन काना स्वामी स्त्री साहब कर सामने पिछने दिए बस मतान जाले सतान भ्रांत कथा सैंटीफिक कथा नरियतियों कथा ना शरियत के विश्वास करा विशेषज्ञ तीन बोले মেডিক্যাল সায়েন্সে তাহলে সেটা আলাদা কথা কিন্তু তাও বলে না একথায় ভাষ্যকার এখানে বলেছেন যে এতে নবী করিম সাল্লা যে ডাক্তারদের বড় ডাক্তার ছিলেন বড় হাকিম ছিলেন এতে কোন সন্দেহ নাই এবং এতে নবী করিম সাল্লা সাল্লামের মোজেজা রয়েছে মোজেজা অলৌকিকত্য এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফক্রাবুল্লাহ আলমী যেন আমাদেরকে করে বাহাদিস জানার মানার পালন করার তফিক দান করেন ہم دمپت جیون کے اللہ پاک جان سخی کرب الکردائے تفک دان کرن تفک دان کرن سامی کر تفک দান করেন پوتر جیون دان کراک دنیا سخی کرین آخرا تو سوکھی کریں جہن نام کے رکھا کر جانت الفرد نصیب کرمین صلی اللہ عبین محمد ولا علی وسعی ازمائ